যে দেশে আয়োজন দেখছে জীবনী আলোচনায় সাদর স্বাগত জানাচ্ছি বন্ধুগণ হাবিবকে বলেছেন তিনি আদেশ করে বলেছেন আমাকে অনুসরণ করতাম্মী ওসালাম কে অনুসরণ করতে আদেশ করেছেন তাহলে কি হবে ই ভালোবাসবেন যারা রসুলকে অনুসরণ করে তাদেরকে স্বয়ং আরশের মালিক অনুকরণ অনুসরণের জন্য কারণ তিনি আমাদের জন্য একমাত্র মডেল তিনি আমাদের জন্য উত্তম আদর্শ কারণ তার চরিত্র হল রব্বুল আলমিনের ভাষায় আমাদেরকে তার উন্মোধ করে ধন্য করেছেন বন্ধুগণ আজকের আলোচনায় আমরা ঠিক এটাই আলোচনা করতে চাইব জানতে চাইব যে মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম এতটা সম্মান এতটা মর্যাদার অধিকারী তিনি কি নিজের থেকেই অথবা মুফত রব্বুল আলমিন হ্যাঁ দিয়েছেন কিন্তু এর পিছনে ফাউন্ডেশন রয়েছে ভিত্তি রয়েছে আর এই ভিত্তি আমাদের জানা উচিত কারণ জীবন আমাদের জন্য আদর্শ তার জীবনের প্রত্যেকটি বিষয় তার জীবনের প্রত্যেকটি বাস্তবতাকে অধ্যায়কে বিশ্লেষণ করে আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে আর তাই রসমের জীবন জানতে হবে तब बड़ा सम्मान बड़ा मर्यादा किलोता जेने मध्य आविष्कार चेष्टा करते जाते हाशमेम्मे आर एम एक जति बार बार तैरि है बार बार जब फिर आसे जरा ताुपुख रूप अनुसरण कर धूलर धराटा के जाना सूंदर समृद्धिर वास्तवत धन्य कर आल्ला खालीफा हसबे पृथ्वी से पाठिए पृथिवीट हासानाय भरे दीते আলমিন যাদের হাসানায় ভরে দেন আমরা সবাই বলে আমিন আর এটা অবশ্যই ভালো সন্তান না হলে সম্ভব নয় আর কিভাবে ভালো সন্তান কিভাবে আদর্শ সন্তান হবে তা জানতে হবে থেকে এবং তার জন্ম নেওয়ার আগে তার ধারাবাহিক বংশের বাস্তব অবদান থেকে বুধগণ হ্যাঁ আমরা জানতে চাইব আজকের আলোচনায় আমরা যে বিষয়টি জানতে চাই তা হলো মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম তিনি নিজের করেছেন তিনি হলেন ইব্রাহিম আলী সাল্লাম কর্তিক তার পুত্র ইসমাইল আলী সাল্লামের জবেহ আরেকটি হল মোহাম্মদ সাল্লা ইসলামের বাবা যার ঔরস থেকে তিনি পৃথিবীতে জন্ম নিয়েছেন ওই পিতা আব্দুল্লাহ এর কোরবানি বন্ধু শুনুন আমরা কি নিজের থেকে ঘটনা বলছি না বন্ধু তাহলে দলিল মিলিয়ে নিন আল্লাহান করেছেন প্রথম কোরবানির ঘটনা ইব্রাহিম আলী হিসাল আমরা সবাই তাকে চিনি কারণ আল্লাহ নিজে তাকে পরিচয় করিয়েছেন মুসলিম জাতির পিতা হিসেবে মিল্লিম তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলী হুসালাম শুধু তাই না তিনি ছিলেন মানব গুষ্ঠীর জন্য রব্বুল আলমিন কর্তৃক নিয়োজিত ইমামিমের ভাষায় রবামিন তাকে অনেকগুলো পরীক্ষা দিলেন হাদিস শরীফ এই পরীক্ষাগুলোর সংখ্যা বলতে গিয়ে বলা হয়েছে তিরিশটি পরপর তিরিশটি পরীক্ষায় অবতীর্ণ হয়ে দরবারে প্রত্যেকটিতে পূর্ণ মার্ক পে উত্তীর্ণ হলেন ইব্রাহিম আলী ইসালাম হিসেবে বললেন আর হা যিনি মানবতার থার্ড স্টেশন এই পৃথিবীতে যার থেকেই এশিয়া ইউরোপ এবং আফ্রিকা এই তিনটি বৃহৎ মহাদেশের সকল মানব গোষ্ঠী ছড়িয়ে পড়েছে তিনি নিজে শামের তার স্ত্রী হাজারা মিশরের আর তার মিশর হল আফ্রিকায় ইউরোপ এবং এশিয়া অর্থাৎ আরবের ইস্পাহীল আলী হিসালামের স্ত্রী সাইদা যিনি আরব বংশীয় ছিলেন তার থেকে এই তিনটি রক্ত একত্রিত হয়ে তার ইব্রাহিম আলীহ ইসালামের বংশধারা থেকে পৃথিবীতে মানববংশ ছড়িয়ে পড়েছে আর ইব্রাহিম আলী সালাম তার পুত্র ইসমাহ আলী রে কুরবানি করতে চেয়েছিলেন যার বংশেই জন্ম নিয়েছেনিমের ভাষায় একটু মিলিয়ে দেখুন কোরআন আল করিমের নম্বর সুরা নাম আসাফাত ইব্রাহিম আলী ইসলাম দোয়া করলেন হ্যাঁ আমার রব আমাকে সব দিয়েছে তুমি দয়া করে দাও একটি সন্তান আমাকে দাও করলেন তার্রাহিম আলী হোসেন দোয়া কবুল করলেন বললেন তাকে ধৈর্যশীল নেক পরায়ণ সন্তানের উপহার সুসংবাদ দিলেন প্রথমত সন্তান জন্ম নবজাতক আর ইব্রাহিম আলী সালামের রব্বুল আলমিনে দুয়ার ফসল কিন্তু ইব্রাহিম আলী হিসালাম নয়ন জুরানু কলিজা ঠান্ডা হওয়া সন্তান আর স্ত্রী হৃদয় মন কলিজা ঠান্ডা হয়ে যাওয়া সন্তান আর স্ত্রীকে কাছে রাখতে পারলেন না রব্বুল আলমিনের নির্দেশে জনমানও ভিড় কৃষিজ ফসল উৎপাদিত হয় না পানিবিহীন বালুকাময় মরুর ভূমিতে কেবল একটি কাবাগরের প্রতিবেশী হিসেবে মা সহ ইব্রাহিম আলিহালাম যতটুকু খাবার ছিল মা খালেন যতটুকু পানি ছিল শেষ তবে রব্বুল আলমিন নিজে সাহায্য করলেন আলিহিস তত্ত্বাবধানে রহম করুন কারণ তিনি এই যখন খুব বুদ্ধুত করে উপরে উঠল তিনি যদি পানিটিকে আবদ্ধ করে না দিতেন তাহলে পানি যদি চারদিকে ছড়িয়ে পড়তে পারত তাহলে হ্রদে পরিণত হয়ে যেত কিন্তু ইব্রাহিম আলী হিসালাম নবজাতককে তার মা রেখে চলে গেলেন থাকলেন না সাথে কিন্তু দোয়া করলেন বিওয়াদিন। উপত্যকায় গরিদ যেখানে কোন ফসল উৎপাদিত হয় না কিন্তু ইন্দা বাইকাল মহারম তোমার পবিত্র ঘরে আগে নাই করে সালাদ কাহেমের জন্য বন্ধু তিনি জন্ম নিয়েছেন দেখুন তিনি কে বাবা নবজাতক রেখে চলে গেলেন মায়ের কুলে লালিত পালিত হলেন যখনই নবজাতক কেবল মায়ের ভালোবাসা মায়ের কুলে বুনাইয়া ও আমার কলিজার টুকরি সন্তান আরা আফিল মানাম আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি নবীগণ স্বপ্নের মাধ্যমে অনেক নির্দেশ প্রাপ্ত হয়েছেন তবে আমরা সাধারণ মানুষ যারা আমাদের জন্য আর স্বপ্নের দ্বারা কোন আলমিন তাকে অর্ডার করলেন তিনি এসে বললেন ও আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি আমি আদিষ্ট হয়েছি আরক আমি তোমাকে জবাই করছি আদাল করিমের ভাষায় সন্তান পিতার আমাদের সাথেই থাকুন এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহ নির্দেশনের গঠন যে ঘটনা শিক্ষণীয়মানকে শুদ্ধ করার জন্য বিনার হুসেন কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় दया अर्जन करें बोझार गुरुपूर्ण अनुष्ठान कह बुधवार रत आठ पुन समचार सकाल साढ़े छंग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 श्ल भाषा उच्चारणकारी और गालमंदी होते हादी संख्या কোথা থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা যে ব্যবহার করছি সেজন্য করতে হবে জাহাঙ্গীর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 হ্যাঁ আমার রব আমাকে সব দিয়েছে তুমি দয়া করে দাও একটি নেক সন্তান তাকে ধৈর্যশীল নেয় সন্তানের উপহার সুসংবাদ দিলেন প্রথমত সন্তান জন্ম নেবজাতক আর ইব্রাহিম আলী হিসালের রব্বুল আলমিনেম আলী হিসাল স্ত্রী হৃদয় মন কলিজা ঠান্ডা হয়ে যাওয়া সন্তান আর স্ত্রীকে কাছে রাখতে পারলেন না রব্বুল আলমিনের নির্দেশে জনমানও ভীন কৃষিজ ফসল উৎপাদিত হয় না পানিবিহীন বালুকাময় মরুর ভূমিতে কেবল একটি কাবাগরের প্রতিবেশী হিসেবে রেখে চলে গেলেন তবাদককে রেখে চলে গেলেন মা সহ ইব্রাহিম আলী সালাম যতটুকু খাবার ছিল মা খাল যতটুকু পানি ছিল শেষ তবে রব্বুল আলমিন নিজে সাহায্য করলেন আলীহিস ফেরেস্তার তত্ত্বাবধানে চিরস্থায়ী পানির সন্ধান করে দিলেন যে পানি ক্ষুদায় খাদ্য যে পানি শেফা জমজম হাদিসরিফল রসুল সালিস করেছেন রব্বুল আলমিন ইসমাইলের আম্মাকে রহম করুন কারণ তিনি এই যখন খুব করে উপরে উঠল তিনি যদি পানিটিকে আবদ্ধ করে না দিতেন তাহলে পানি যদি চারদিকে ছড়িয়ে পড়তে পারত তাহলে অতি সুগভীর হ্রদে পরিণত হয়ে যেত কিন্তু তিনি বুদ্ধিমান রব্বুল আলমিন রহম করুন কারণ তিনি পানিটাকে হেফাজত করে সংরক্ষণ করেছেন বন্ধু আজও থেকে কত পানি তারা করলেন আমি রেখে দিয়েছি বসবাসের জন্য আমার কলিজার টুকরো সন্তান দৃষ্টি সন্তান হৃদয় আর মন জোরানো স্ত্রী না। কিন্তু তোমার পবিত্র ঘরে আগে নাই প্রতিবেশী করে সালাত কায়ে জন্য বন্ধু আজকে আপনি আমার পরিবার কি সালাদ আসে নামাজ কি টাইম করা উচিত শ্রীরাতুল নবীর শিখ আর হা মোহন সাল্ল আলীবসাল্লাম জন্মের আগেই যার বংশধারায় তিনি জন্ম নিয়েছেন দেখুন তিনি কে বাবা নবজাতক রেখে চলে গেলেন মায়ের কুলে মায়ের ভালোবাসা মায়ের কুলে পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে দৌরা দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলেন আর দৌরা দৌড়াদৌড়ির বয়সে আসলেন বাবা এসে বললেন আমাদের জন্য আর স্বপ্নের দ্বারা কোন শরীয়তের কায়ে হবে না তবে নবীদের জন্য তা ছিল কারণ সত্য স্বপ্ন নবৌরটি সিক্স ভাগের এক ভাগ বলে বুখারিতে বর্ণায় রয়েছে ইব্রাহিম আলী হিসাল স্বপ্নে দেখলে তার মানে রব্বুল তাকে অর্ডার করলেন তিনি এসে বললেন তুমি যা আদিষ্ট হয়েছ তা করো অবশ্যই তুমি আমাকে ধৈর্যশীল পাবা আর শের মালিক আহ্বান করে ডাকিয়ে বলেন হে ইব্রাহিম তোমার স্বপ্ন সত্যি প্রমাণিত করেছ তাই ওফাদ आलदा कुरबानी दिए पुत्र के लिए पुत्री जब्बुल्ला कबुल करके जन्म्मद बीन अब्दुल्ला आलिमा इस्माइल अल्लमर कुरबानी स्मारक के धरे रखते सारा पृथ्वी आज दस तारीख ঈদ উল আজহা এর নামাজ জামাতে আদায় করার পর থেকে নিয়ে দশ তারিখ এগারো তারিখ ১২ তারিখ তেরো তারিখের আসর পর্যন্ত সময়ের মধ্যে আল্লাহ নামে কুরবানি দেওয়া হয় আমাদের আমিন কিন্তু কুরবানির ইতিহাস বারবার আসে কিন্তু এটা আদর্শ পিতা আর পুত্রের ইতিহাস আমাদের মধ্যে যারা আদর্শ পিতা পুত্র হয়ে কুরবানি করেন আলহামদুলিল্লাহ আর যারা কেবল গুস্ত খাওয়ার জন্য করি তো গুস্ত ছাড়া আর কিছুই তো পাওয়া যায় না হদায়তীবেন দরবারে নব পিতে এসে বিশ্ব নবীর ইসমাই কুরবানি হয়েছেন আব্দুল্লাহ তার দাদা আব্দুল বুতালিব তার পুত্রের সংখ্যা ছিলেন জন আর তাদের নাম ছিল হারেস জুবায়ের আবু তালেব আবদুল্লাহ হামজা আবুলা গইদাক মাহুম সাফার এবং আব্বাস এই জন হলেন আব্দুল মুতালিবের পুত্র কেউ কেউ বলেছেন এগারো জন ও বটে একজনের নাম ছিল কাসাম কেউ বলেছেন ১৩ জন একজনের নাম ছিল আব্দুল কাবা অন্যজনের নাম ছিল হুজাল যারা দশ জন পুত্রের কথা উল্লেখ করেন তারা বলেন মাকুয়ামের আরেকটি নাম ছিল আব্দুল কাবা আর গই কাদের আরেক নাম ছিল হুজাল আর আবদুল মুতের কন্যা ছিলেন ছয় জন আব্দুল মুতের কনার সঙ্গে রসুল ফুফু ছিলেন ছয়জন এদের নাম হল উমুল হাকিম বায়জা বার সাফিয়া, আরোয়া এই জন রসুল সাল আলী সাল্লামের ফুফু যদিও আরেকজন এর নাম উমামা কারণ উম্মুল হাকিমের অন্য নাম ছিল বায়জা আর এদিক থেকে বায়া বার আতে আরোয়া এবং উমাইমা এই ছয়জন ছিলেন তিনি মানত করেছিলেন তার যদি পুত্র ১০টি হয় তাহলে তিনি তার স্নেহবাজন চরিত্রবান প্রিয় একটি পুত্রকে কোরবানি করবেন তাই আবদুল্লাহ ছিলেন তার কাছে সবচেয়ে প্রিয় আপন চরিত্রবান পুত্র যখন প্রাপ্ত বয়সকে পৌঁছালেন আব্দুল্লাহ আব্দুল ছুরি নিলেন কিন্তু সবাই প্রতিবাদ করল বিশেষ করে আবু তালেব বললেন না ওকে জবাই করো না কোরবানি বরং ওর বিপরীতে অন্য কোনো কিছু করো কোনো বর্ণনায় রয়েছে আবদুল মুতালিব তখন একজন জ্যোতিষী নারীর কাছে গেলেন নারী বলল দশটি উটের নাম কারণ ওই সময়ে দশটি উট রক্তমূল্য হিসেবে আরবে প্রচলিত ছিল দশটি উটের নাম দশটি উট এবং আবদুল্লার নাম লিখে লটারি করো কি উটে লটারি করতে লাগলেন আবদুল্লার নাম উঠল দ্বিতীয়বার আরও দশটি বাড়িয়ে এভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ নবম দশমবার গিয়ে একশতটি উটের নাম উঠল আবদুল্লার নাম বাদ পেল আর আবদুল্লাহর জীবন রক্ষায় আব্দুল মুশ উট কোরবানী করলেন আর জীবন রক্ষায় আব্দুল্লাপরীতে আল্লাহর এক শত ধরে আরবের ওই সময় থেকে রক্তমূল্য এক শতটা উটকেই নির্ধারণ করা হয় শুধু তাই না ইসলামও রসুল আসলামের শরীয়তে শরিয়া আল মুহাম্মদী আল খাহেদা চিরন্তন মোহাম্মদ সাল্লামের শরীয়তেও মানুষের রক্তমূল্য এক শতটা উঠ ওই ইতিহাসকে স্মারক রেখে কিন্তু রসুল এমনি আসেননি হঠাৎ করেই না অমুকের তমুক নন আমাদেরকে আবিষ্কার করা উচিত আসুন না সিরাত নবীর আলোচনায় ধারাবাহিক ভাবে আমরা থাকবো রসুল আবিষ্কার করব। নিজেরা পরিচ্ছন্ন পরিশীলিত হতে থাকবো رب العالمين ابو সকল কে তৌফিক দিয়ে ধন্য করুন আমিন هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه نيب والسلام عليكم ورحمه الله وبركاته الله على محمد الله عليه وسلم صل الله على محمد আমি আপনারা দেখছেন বাংলা strategy sustained the best profession is a professional person who invites people to last manohar avail the opportunity with dr zakir depending upon what is your interest but the meaning should be to spend the semester last manohar to implement the convincing islamic come educational formula to excel in your career dekun career guidance रविवार रे सत पुन सम्प्रचार सकाल साढ़े नशे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 मौलिक नीतिमाल जार्धम बोझा सहज हो जाए इ बुनियादी शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल